আলোচিত হবে পৃথিবীর ইসলামের ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে একটা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 মদিনাকে স্থায়ী আবাস হিসেবে নির্ধারণ করতে বছর তিনি যখন রসল আসালাম তাদের মধ্যে যথেষ্ট পরিমাণে আগ্রহ আর উদ্দীপনা দেখলেন তখন তিনি হিজরতের সিদ্ধান্ত আনসারদের পক্ষ থেকে তারা জানিয়ে দিয়েছিলেন রসল সাল্লু আলহিহুয়া স্লামকে রক্ষা করার জন্য তারা সম্পূর্ণভাবে প্রস্তুত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 শুধুমাত্র আল্লাহতালা দিনের জন্য হিজরত করো ও জিহাদ করো এবং মূর্তি পূজা থেকে বিরত থাক উম্মার প্রাথমিক যুগের প্রখ্যাত আলিম আতা বলেন যদি তোমাকে কোন পাপের দিকে আহ্বান করা হয় তাহলে তুমি পালিয়ে যাও এই সুরটির পর সুরাক্কাহাফ নাজিল হয়েছিল সুরাকে আল্লাহতালা কিছু যুবকের কথা উল্লেখ করেছেন যারা নিজেদের দিনকে রক্ষা করার জন্য ইমানকে বাঁচানোর জন্য নিজেদের ছেড়ে পালিয়ে একটি গুহায় আশ্রয় নিয়েছিলেন এই গল্পটি ছিল সাহাবিদের জন্য একটা বড় উপলব্ধি তারা বুঝতে পেরেছিলেন যে নিজের দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে দামি সম্পদ এই ইমানকে রক্ষা করার জন্য নিজের পরিবার আর দেশকে যদি ত্যাগ করতে হয় তবে তাই করা উচিত এরপর স্তুরান না হলে ব্যর্থহীনভাবে হিজরতের কথা আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহ বলেন আর যারা হিজরত করেছে আল্লাহর রাস্তায় অত্যাচারিত হওয়ার পর আমি অবশ্যই তাদেরকে দুনিয়াতে উত্তম আবাস দান করব আর আহিরাদের প্রতিদান তো বিশাল যদি তারা জানত সুরা আন্নাহল আয়াত একচল্লিশ যারা আল্লাহতাল্লাহার জন্য হিজরত করে এবং নিবেদিত হয় তাদেরকে আল্লাহ সহ আল্লাহ এই দুনিয়ার বুকে উত্তম আবাস দেয়ার ওয়াদা করেছেন এই আয়াতে সবচেয়ে উজ্জ্বল উদাহরণ হল মুহাজির কন মক্কা থেকে মোদিরা হিজরত করার সময় তারা ছিলেন নিঃস্ব কিন্তু এই মানুষগুলোই পরবর্তী সময় কেউ হন রাষ্ট্রনায়ক কেউ বা সেনাপতি দুনিয়ার বুকেই আল্লাহ তাদেরকে নিঃস্ব অবস্থা থেকে উন্নীত করে সম্মান ও ইজতের আসনে আসীন করেছেন এটাই হলো এই আয়াতে বর্ণিত উত্তম আবাস। যদিও তারা দুনিয়ার বুকে পুরস্কার পেয়েছেন আল্লাহ সুহানা বলছেন ওয়ালা আজরুল আহিরতি আকবার। কিন্তু পরকালের পুরস্কার তো সর্বাধিক আর তাই অমর আব্দুল খাতব রাজিয়াল আনহু খলিফা হওয়ার পর যখন মুহাজিদদের টাকা পয়সা অথবা উপহার দিতেন তখন তিনি বলতেন এটি হচ্ছে এই দুনিয়াতে আল্লাহ তালার পক্ষ থেকে তোমাদের জন্য উপহার কিন্তু আল্লাহ তোমাদের জন্য আহিরাতে এর চেয়েও অনেক বেশি বরাদ্দ করে রেখেছেন যখন কেউ আল্লাহ তাল্লাহার জন্য কিছু ত্যাগ করে আল্লাহ তাদেরকে তার চেয়েও ভালো প্রতিদান দিয়ে পুষিয়ে দেন হুম সদরু ইন্নকিম বাদি হ ফ যারা দুঃখ কষ্ট ভোগের পর দেশ হয়েছে অতপর জিহাদ করেছে নিশ্চয়ই আপনার পালনকর্তা এসব বিষয় পরে অবশ্যই পরম একটা এই ইবাদতের মর্যাদা অনেক বেশি যেখানে আছে হিজরত সেখানে আছে নুসরত মক্কা থেকে মোদিনায় হিজরত করা মুহাজির কন মোদিনায় কোন হোটেল বা উদ্বাস্ত শিবিরে জড়ো হননি তারা মোদিনায় যাদের বাসায় উঠেছে তাদেরকে বলা হয় আনসার তাদেরকে আনসার বলার কারণ হল তারা আল্লা তালা দিন প্রতিষ্ঠার সহায়তা অর্থাৎ নুস্র দিয়েছেন এবং জয়ী করতে সাহায্য করেছেন তাদের ছোট্ট গৃহ তারা মোহাজিদের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন আনসাররা কিভাবে সাহায্য করেছিলেন সে বর্ণনায় আমরা একটু পরে আসছি তার আগে সুরা আন কিছু আয়াত নিয়ে আলোচনা করা যাক এই সুরার বেশ কিছু আয়াত আমাদের আজকের টপিকের সাথে প্রাসঙ্গিক তাই সুরা আন কাবুদের কিছু আয়াত সম্পর্কে জানব এবং কোরআনে চোখ দিয়ে হিজরতকে বোঝার চেষ্টা করব সুরা আনকাবুদ মূলত মাক্ষী শেষ দিকের একটা সুরা এই সুরা শুরুতে আল্লাহ বলেছেন হাসিবন্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 তাহলে তার পরীক্ষাও কঠিন হয় চতুর্থ আয়াতে কেন মিথ্যাবাদীদের দিকে ইঙ্গিত করা হয়েছে কারণ তখনও মিথ্যাবাদী বা মুনাফিকদের আবির্ভাব হয়নি মুনাফিকরা মাথাচারা দিয়ে উঠে বদরের যুদ্ধের পর আর এই স্তূরাটি মাক্কি সুরা কোন আলিম বলেন সুরাটি মাক্কি হলেও এই আয়াতগুলো মাদানি আল্লাহ মুনাফিকদের প্রসঙ্গে এগারো নম্বর আয়াতে বলেন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 ল তু দিলো আহ ল কি বিলতি হিয় আহসানু ইনবল মিহুম উত্তম পন্থা ছাড়া কিতাবধারীদের সাথে তর্ক বিতর্ক করুনা তবে তার মধ্যে যারা বাড়াবাড়ি করে তারা বাদে আর বল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 ইল তু ওদিন আনু আচি ল مِنَ হুমি নিফ ল বৌ হু মি জি তি অন্নৌ হলিদীন সিংহ নিম্ন জোলা অলীন সব আল বিহীন কল ওখ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 যার তলদেশে নদীসমূহ প্রবাহিত তার ভেতরে তারা চিরকাল থাকবে সৎ কর্মশীলদের প্রতিদান কতই না উত্তম যারা ধৈর্য ধারণ করে আর তাদের প্রতিপালকের উপর ভরসা রাখে এমন অনেক জীবজন্তু আছে যারা নিজেদের খাদ্য মজুদ রাখে না আল্লাহই তাদেরকে রিজিক দান করেন আর তোমাদেরকেও তিনি সবকিছু শোনেন সবকিছু জানেন ছাপ্পান্ন থেকে ষাট এই আয়াতের অর্থ হলো যদি কোন স্থানে তোমরা আল্লাহর ইবাদত করতে সমর্থ না হও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 হিজরতাক বলেন আল্লাহ আল্লাহতালা এই আয়াত দ্বারা যুদ্ধের অনুমতি দান করেন যুদ্ধের অনুমতি দেয়া হল তাদেরকে যারা আক্রান্ত হয়েছে কারণ তাদের প্রতি জুলুম করা হয়েছে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 তখন রসুল্লাহ সাল্লু আলী আসাল্লাম তার কমে সাথী এবং মক্কায় বসবাসরত মুসলমানদেরকে মোদিনা হিজরত করা নির্দেশ দান করে আনসার ভাইদের সঙ্গে মিলিত হওয়ার জন্য আদেশ করেন এই নির্দেশে তিনি বলেন আল্লা তালা তোমাদের জন্য এমন কিছু ভাই এবং এমন কিছু স্থানের ব্যবস্থা করেছেন যেখানে তোমরা নিরাপত্তা লাভ করবে আমরা জানি আলহ্লাম একেবারে শেষের দিকে হিজরত করেছিলেন বেশিরভাগ সাহাবি তার আগেই মোদিনা হিজরত করেন নিরাপত্তার খাতিরে তার দল সবাই একত্রে হিজরত করেননি কিভাবে হয়েছিল সেই হিজরত আমরা সেই বর্ণনাটি শুনবুল মমিনার বর্ণ থেকে মূল বর্ণনাটি বেশ দীর্ঘ সেটি আছে ইবিন সাদের তাবাক্কাত গ্রন্থে আমরা সংক্ষেপে সেই বর্ণনাটি উল্লেখ করছি আইসারদ আনহা বলেন মদিনার সত্তর জন প্রতিনিধি যখন আঁকাবা ছেড়ে মদিনায় ফেরত গেল তখন রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম খুবই খুশি হলেন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 তিনি তখন বললেন আমাকে স্বপ্নে হিজরতের ভূমি দেখানো হয়েছে সেটি ছিল খেজুর গাছ পরিবেশিত দুই পাথর অঞ্চলের মাঝে অবস্থিত এই ঘটনার পর নবীজি মক্কায় আরও কিছুদিন থাকলেন এরপর একদিন তিনি ইসলাহাবিদদের কাছে খুব খুশি মনে গেলেন তাদের কাছে বললেন আমি জানতে পারছি তোমরা কোথায় হিজরত করবে সেই জায়গাটি হল মদিনা তাই যদি কেউ মক্কা ছেড়ে যেতে চায় সে যেন মদিনায় হিজরত করে নবিজির এই কথার পর মুসলিমরা মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করল তারা একে অপরকে সাহায্য করত একে অপরকে স্বস্তি দিত এবং গোপনে হিজরতের উদ্দেশ্যে যে মুসলিম সর্বপ্রথম মোদিনা হিজরত করেছিলেন তিনি হলেন আবু সালামা এরপর আমির এবং রাবি আহ আর তার স্ত্রী লাইলা লাইলা হল মদিনার প্রথম মুহাজিরা অর্থাৎ প্রথম মুহাজির নারী এরপর একটি একটি করে দল মদিনার উদ্দেশ্যে হিজরত করল মদিনায় যখন তারা বোঝলেন তারা গিয়ে উঠলেন আনসারদের বাসায় আনসাররা তাদের আশ্রয় দিলেন সহযোগিতা করলেন স্বস্তি দিলেন ওদিকে মুসলিমদের হিজরতের খবর পেয়ে কুরপে যায় তাই মোদিনার কিছু আনসার মুসলিম যেন তারা সাহাবিদের নিরাপদে মোদিনায় নিয়ে আসতে পারে। তারা হলেন আনসারদের মধ্যে মোহাজির এবং তারা হলেন জাকোয়ান ইবিন আব্দ কাইস উকবা ইবিন ওয়াহাব আল আব্বাস ইবিন ওবাদা এবং জিয়াদ ইবিন লুবাইদ তাদের সহযোগিতায় প্রায় সব মুসলিম হিজরত করল বাকি থাকলেন কেবল আল্লাহ আবুকর আলী রা এবং সব মুসলিম যারা ফিতনায় পড়েছিলেন এবং যারা ছিলেন দুর্বল এবং অসুস্থ সাহাবিদের হিজরতকে আটকানোর জন্য ক্রাইশরা নানামুখী পদক্ষেপ নেয় যেমন তারা কোন পরিবারের সদস্যকে আলাদা করে দেয় যেমন আবু সালাম পরিবারের ক্ষেত্রে এটা হয়েছিল কাউকে কাউকে তারা ধোকা দিয়ে কিডন্যাপ করে বন্দি করে অত্যাচার করে যেমন আয়াস এবং রাবিয়া এবং হিসাম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 তার শ্বশুরবাড়ির লোকেরা এ খবর শুনে তারাও নরম হল তার সন্তানকে তার কাছে ফিরিয়ে দিয়ে বলল তুমি যেতে পারো তোমার স্বামীর সাথে মিলিত হতে পারো উম্মাল্লামা তার সন্তানকে কোলে তুলে নিয়ে মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন হিজরতের এই যাত্রায় তার সাথে আর কেউ ছিল না তিনি ছিলেন সম্পূর্ণ একা। তিনি তার সন্তান সহ একটি উটের পিঠে আরোহণ করে একাকি মদিনার উদ্দেশ্যে রওনা হন মক্কা থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত তারা আইন নামক স্থানে উসমান এ বেন সাথে তার সাক্ষাৎ হয় উসমান তালাহার ছিলেন তখন মুশ্রিক তবে সম্ভ্রান্ত আর ভত্র পরিবার সন্তান উসমান তাকে দেখতে পেয়ে জিজ্ঞেস করলেন আবু আবুউমাইয়ার মেয়ে যাচ্ছ কোথায় উমে সালামা উত্তর দিলেন আমি মদিনা যাচ্ছি তিনি বললেন তোমার সাথে আর কেউ আছে কি উম্মে সালাম্মা বললেন না আমি একাই যাচ্ছি উসমান বললেন তাহলে তোমার সাথে আমি যাব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 তোমার স্বামী এই গ্রামে রয়েছে এখন তুমি নিজে নিজেই যেতে পারো বলেন ইসলামের জন্য আবু সালামার পরিবারকে যে দুর্ভোগ পোহাতে হয়েছে তা আর কোন পরিবারকে করতে হয়েছে বলে আমার জানানি আর উসমান এ বিন তালহার যে ভদ্র মানুষ আমি কখনো সঙ্গী হিসেবে পাইনি তিনি উসমান এবিন তালহার আচরণে মুগ্ধ হয়েছিলেন কেননা তখন মক্কার কুরাইশদের সাথে মুসলিমদের শত্রুতা ছিল আর সেরকম একটি পরিস্থিতিতে তিনি নিজ থেকে এসে উম্মে সালামাকে সাহায্য করেছেন তার সাথে পুরোটা পথ পাড়ি দিয়েছিলেন তাকে সাহায্য এবং সহযোগিতা করেছিলেন এবং অনেক সম্মান করেছিলেন তাই উম্ম সাল্লামা রাজ আনহা তার এই আচরণের অনেক প্রশংসা করেন উসমানি বিন তালহা পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন ওহুদের যুদ্ধে তার পরিবারের বেশিরভাগ সদস্য মুসলিমদের হাতে নিহত হয়েছিল কিন্তু তার পরেও তিনি মুসলিম হয়েছিলেন খালিদ ইবনুল ওয়ালিদ রাজিয়াহ আনহু এবং আমর ইবনুল আস রদ আনহুর এই দুইজনের সমসামিক সময়ে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন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 সে তার ভাই হারিসকে নিয়ে মোদিনায় চলে গেল আয়াসকে ফিরে আনতে তার আইয়াসকে প্ররোচিত করল তোমার মা প্রতিজ্ঞা করেছে তোমাকে না দেখা পর্যন্ত তিনি তার মাথার চুল আচরাবেন না রোদ ছেড়ে ছায়া বসবেন না তুমি ফিরে না যাওয়া পর্যন্ত মক্কার প্রখর রোদের নিচেই তিনি বসে থাকবেন উমর আব্দুল খাতাব রজ্লাহ আহু দূর থেকে তাদের কথা শুনছিলেন তিনি আইয়াসকে গিয়ে বললেন শোন আইয়াস এই লোকগুলো তোমাকে ধোকা দিচ্ছে তোমাকে এসব নরম কথা বলে পটিয়ে মক্কা ফিরিয়ে নিচ্ায় আর তোমার মায়ের শপথের কথা বলছ উকুনের জালায় তিনি ঠিকই চিরুনি ব্যবহার করবেন আর মক্কার কড়া রোদে যখন অসহ্য ঠেকবে তখন ঠিকই তিনি ছায়ার নীচে বসবেন খবরদার তুমি ওদের কথায় বিভ্রান্ত হো না ওদের সাথে যেও না উমর আব্দুল খাতাব রাদুল্লাহ ওয়ানহকে শয়তানও ধোকা দিতে পারত না তিনি খুব ভালোভাবে বুঝতে পারছিলেন এসব আবু জাহেলের ষড়যন্ত্র এদিকে মায়ের কথা শুনে আয়াস অস্থির হয়ে যান আয়াস কিছুটা নরম মনের মানুষ ছিলেন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 প্রত্যেকেই নিজের উটের উপর বসে চলেছে পথিমধ্যে আবু জাহেল তার উটের ব্যাপারে অভিযোগ করা শুরু করে কি অদ্ভুত উঠ রে বাবা এত ধীরে চলে মহা ঝামেলা। তারপর সে আয়াসকে বলে আচ্ছা শোনো আমার উঠটি খুবই ঝামেলা করছে তুমি কিছুক্ষণের জন্য তোমার উটকে আমার সাথে অদলবদল করবে আইয়াস ছিলেন সহজ মানুষ তিনি রাজি হলেন তারা এই সুযোগের অপেক্ষা ছিল আয়াসের উঠ মাটিতে বসা মাত্র তারা ছুটে তাকে আক্রমণ করে এবং বেঁধে ফেলে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 রসুল্লা সাল্লু আলি হেজরত করার আগ পর্যন্ত তারা এমনই ধারণা রাখতেন রসুল্লাহ আগমন করলে আল্লাহ আড নাজিলেন ইনু বু ফহী ও ইম আশ্লি মূল হু মিং কবলি চিয় কুমুল্লা দিং অবলি তিয় কুমু্লাগ বুসুম সরু ও আস্তন মিল ইলাই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 দিনার উদ্দেশ্যে রওনা হলাম এখানে লক্ষণীয় হচ্ছে অমার এবং আবুজাহালের মধ্যে একটি শীত স্নায়ুযুদ্ধ অমার ছিলেন একজন দৃঢ় মুসলিম আর আবুজাহাল ছিল কট্টর মুশ্রিক আর আইয়াস ছিলেন একজন মুসলিম তবে সহজ সরল ধরনের যিনি সূক্ষ্ম ধোকাগুলো ধরতে পারছিলেন না আবুজহাল জানত আইয়াসের ব্যক্তিত্ব কেমন তাই সে সেভাবেই চাল চালছিল সে আয়াসকে হুমকি দেয়নি ধোকা দিয়েছে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 তাই ওমার শেষ চেষ্টা হিসেবে তার নিজের উটটি তাকে দিয়ে দিলেন যেন অবস্থা বেগতিক দেখলে আইয়াস অন্তত পালিয়ে আসার চেষ্টা করতে পারেন আর সেটাকে কাউন্টার দেওয়ার জন্য আইয়াসকে মিথ্যা বলে যাত্রাপথের মাঝে আবুজাহল কৌশলে ওমারের দ্রুতকামী উঠতে নিয়ে নিল যাই হোক আমরা বলতে পারি আইয়াস রাজহুর নিয়ত ভালো হলেও ওমর রদিল্লাহ আনহুর বিচারবুদ্ধি ছিল বেশি কার্যকরী উপদেশ শুনেননি কিন্তু এর পরেও ওমারের আয়াসের ব্যাপারে আশা ছাড়েননি তাকে চিঠি লিখেছেন এবং শেষ পর্যন্ত বন্দী মুসলিমদের জন্য দোয়া করতেন নাম ধরে তাদের জন্য দোয়া করতেন বলতেন হে আল্লাহ আয়াস বিন আবুর রবিয়াকে বাঁচাও হে আল্লাহ হিসামকে বাঁচাও হে আল্লাহ আল ওয়ালিদ আল ওয়ালিদকে বাঁচাও হে আল্লাহ সেই সব মোমিনদের রক্ষা করো যারা দুর্বল হে আল্লাহ কুরাইশের শাস্তি দাও তাদের উপর দুর্ভিক্ষ আপতিত করো যেমনটা ইসুফ আলাহামের সময় হয়েছিল এখন যে সাহাবির হিজরতের ঘটনা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সুহাইবার সোহাইব রুমিরাদহু সোহাইব আর রোমিরাদ আনহু রসুল্লা সাল্লু আলহামের পরে মদিনায় আসেন রোমান ও আরবদের মধ্যকার যুদ্ধে তিনি রোমান সেনাবাহিনীর হাতে বন্দী হন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 হিজরতের পূর্বে তিনি একটি গর্ত করে সেখানে তার সম্পদ লুকিয়ে রাখেন এবং মক্কা ত্যাগের উদ্দেশ্যে রানা হলেন কুরাইশের কিছু লোক তার পিছু নেয় এবং তার পথ রোধ করল এবং তাকে বলল তুমি যখন আমাদের মাঝে এসেছিলে তখন তুমি ছিল একটা ফকির আর এখানে এসে তুমি সম্পদ গড়েছ প্রতিপত্তি লাভ করেছ আর এখন তুমি সেসব নিয়ে চলে যাবে সেটা কি করে হয় আল্লাহর কসম আমরা কখনোই তোমাকে যেতে দেব না সোহাইব্রদেলকে জিজ্ঞেস করলেন ঠিক আছে আমি তোমাদেরকে টাকা দেব তোমরা আমাকে জেঠে দেবে তারা বলল হ্যাঁ তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব এই ঘটনা শুনে আল্লাহ রসুল সাল্লা আলী বলছিলেন রবিহাল সুহায় একটা লাভজনক ব্যবসা করেছে এরপর তিনি কোরআন থেকে একটি আয়াত পাঠ করেন মানুষের মধ্যে এমন আছে যে আল্লাহ সন্তুষ্টি অর্জনে নিজের প্রাণ দিয়ে থাকে বস্তুত আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যাধিক বাকারা সোহাইবের হিজরতের ঘটনা অন্য আরেকটি বর্ণায় খানিকটা ভিন্নভাবে এসেছে সোহেব যখন দেখলেন কোরাইশা তার পিছিয়ে পিছিয়ে আসছে তখন তিনি চল্লিশটি তী বের করলেন এবং তাদেরকে হুমকি দিলেন যদি তার পথ না ছাড়ে তাহলে তিনি তাদেরকে লক্ষ্য করে এই চল্লিশটি তী ছুড়ে মারবেন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 বরং আল্লাহর কাছে তওবা করা উচিত সবচেয়ে বড় গুণা হল শির সেই শির্ক করার পরেও যদি কেউ তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ তাকেও ক্ষমা করে দেবেন কিন্তু তা করতে হবে আল্লাহর আজাব বা মৃত্যু আসার পূর্বেই আল্লাহ সুমন বলেন কবি কুমু অস্লি মূল মিং কবলি সিয় কুমুল্লা দিং কবলি আয় চিয় কুমুল্লা দুসুমত সরু তোমরা তোমাদের রবের অভিমুখে হও এবং তোমাদের উপর আজাব আসার পূর্বেই তার কাছে আত্মসমর্পণ যাবে না আবু করেছিলেন। একজন মুমিন শত্রুদের মিষ্টি কথায় প্রলব্ধ হবে না অনেকে আছে সাদাসিদা ও সরলমনা তারা এখানে সেখানে ভালো ভালো কথা শুনে বিশ্বাস করে ফেলে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 এর সেরা দৃষ্টান্ত হলো মদিনা সমাজ আনসাররা মহাজির ছিলেন। আনসারদের অমর ই ব্রদ আনহু ও তার পরিবার ও তার গোত্রের কিছু লোক তার মেয়ে হাফসা এবং হাফসার স্বামী ছিলেন আনসার ই আবদুল বাসায় তালহা বিন ওবায়দুল্লাহ রানহু তার মা এবং সোয়াই ব্রদুল্লাহ আনহু ছিলেন ইসফ রহু উঠেছিলেন সাহা বিন জুরাই আনহুর বাড়িতে সাহা বিন খায়তান রাজি আল্লাহ আনহর বাড়িকে বলা হতো ব্যাচেলার কারণ সেখানে অবিবাহিত মুহাজিরা থাকতেন উবাইদ ইবনুল হারিস তার মা তুফায়দিন হারিস তুফাইদিন আমর আল হুসাইন বিন হারিস তারা সবাই থাকতেন আবদুল্লাহ ইবিন সালাম রদ আনহুর বাসায় আজ জুবাই ইবনুল্লাহাম ও তার স্ত্রী আসমা বিন তে আবুবকর আবু সাবরা ও তাঁর স্ত্রী ওম্মে কুসুম ছিলেন মনজির বিন মোহাম্মদের বাসায় আউস কুত্রের নেতা সাউদ্দিন মোয়েসের বাসায় থাকতেন মুসাভিন ওমায়ের ও তার স্ত্রী হামনা মেয়ে রুকাইয়া ও তাঁর স্ত্রী ইসমান আহ্বান রদ আহু উঠেছিলেন আউস বিন সাবিতের বাসায় এই সময়টায় মোদিনার দায়িত্বভা ছিল আকাবার দ্বিতীয় শপথে দায়িত্বপ্রাপ্ত বারো জন নকিবের হাতে কারণ রসুল্লাহ সাল্লাহ আলী হাসলাম তখনও মোদিনা হিজত করেননি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 রস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন অর্গ অথবা ফেসবুক পেজ ডবু ডেসবুক ডট কম স্ল্যাশ রেইনডিয়া ইউটিউব চ্যানেল ডবু ড 2015